ইবনু আবু মুলাইকার রদিল তালাহুতে বর্ণিত যে ইবনু জুবাই রদিল্লাউ তালাহানহ ইবনু জাফর রদিল তালানহকে বললেন তোমার কি মনে আছে যখন আমি ও তুমি এবং ইবনু আব্বাস রদিল্লাউ তালাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলসাল্লাম এর সঙ্গে মিলিত হয়েছিলাম ইবনু জাফর রদিল্লাহ তালাহ বললেন হ্যাঁ স্মরণ আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বাহনে তুলে নিলেন আর তোমাকে ছেড়ে আসলেন